বাতিল উপায়ে মাল গ্রহণ করা চলবে না কম হোক বেশি হোক এক লাখ টাকা হোক অথবা এক টাকা হোক অন্যায় ভাবে খাবে না তিন জুয়া খেলা খোদ জোয়ারি ও খেলোয়াড়দের মধ্যে গভীর শত্রুতা ও হিংসা প্রতি প্রতিহিংসা সৃষ্টি করে ঠিক না বল যার সঙ্গে খেলবেন আপোষে তো বোঝা যাবে যে খুব হাসি মিষ্টি মিষ্টি হাসছে হ্যাঁ খুব খেলা হচ্ছে খুব যেন বন্ধু সবাই কিন্তু ভিতরে ভিতরে কি থাকে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 গাড়ি যে তৈরি করেছে সেই ইঞ্জিনের খবর বেশি জানবে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রকৃতি তিনি ভালো করে জানেন প্রিয় দর্শক দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করতেন যে ব্যক্তি দাও অনুম অহংকারী পদচারনা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন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 আজকালকার যুগে নেট মাসা আল্লাহ টিভি নেট আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রাখছি তবে বলবেন যে আমি তো ভালো প্রোগ্রাম দেখছি তাহলে তো আল্লাহ জিকিরই করছি কিন্তু প্রাসঙ্গিক ভাবে এই টিভি যে আমরা দেখছি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 সরে আছে না নেই আমাদের আল্লাহর জিকির করতে হয় তাই না আল্লাহর স্মরণ আমাদের রাখতে হয় একটা স্মরণ হচ্ছে মুখে একটা হচ্ছে মনের ভিতরে মনের ভিতরে আল্লাহর আনুগত্য থাকবে সেটা আল্লাহর জিকির আর সাময়িকভাবে স্মরণ করতে হয় এমন কি প্রসাব পায়খানার আগে এমন কি স্ত্রীর সঙ্গে মিলনের আগেও আল্লাহর জিকির করতে হয় তাই না সব সময় জিকির করতে হয় আবার যেখানে জিকির বন্ধ হয়ে যায় তার জন্য আবার স্টেক করতে হয় পায়খানা ঢোকার আগে কি বলেন আপনারা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 আবার যখন আজান বন্ধ হয়ে যায় ফিরে আসে তকবির হয় নামাজের ভেতরে যেমন বললাম ওই রকম মনে করতে থাকে সবসময় মনে করতে থাকে একটা সত্যি ঘটনা অবশ্য শোনা কথা বলছে আসরের সময়ে চার রাখাত নামাজ না তাই না আসরের সময় চার নামাজ এক জামাত ইমাম সাহেব নামাজ পড়েছেন তিন টাকা তিন টাকা সালাম ফেরার পর একদলের হিসাব করি আমার তিনটে দোকানের হিসাব হয়েছে এক দোকানের হিসাব বাকি তার মানেই তিন টাকাতে নামাজ হয়েছে চার টাকা থাই নিন বুঝলেন এসে ওই মানুষের পেছনে নামাজের পেছনে লাগে যে জিনিস তার স্মরণে থাকে না সেই করে বান্দা নামাজ আল্লাহ স্মরণের জন্য আকমি সালাতা লে জিক্রি আমার স্মরণের জন্য বিশেষ ভাবে জন্য নামাজ কায়েম করো কিন্তু শয়তান না যে নামাজি নামাজের ভিতরে আল্লাহকে স্মরণ করুক মনকে ফিরিয়ে দেয়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 এইভাবে উদয় হয় ফলে আপনার নামাজ আসলে কি হয় নামজ নামাজ বরবাদ হয়ে যায় কোন কোনো নামাজের দশ ভাগের এক ভাগ সব লাভ হয় কারো আট ভাগের এক ভাগ কারো ছয় ভাগের এক ভাগ কারো চার ভাগ হাদিসের কথা এটা সম্পূর্ণ স্বভাব লাভ যে নামাজির হয় সে নামাজি খুবই কম বুঝতে পাচ্ছেন প্রিয় দর্শক মন্ডলী সামান্য সময় আমাদের কাছে আছে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আসসালাম আলাইকুম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 खेलाते जेहदी अथवा शारिक अथवा दिन को क्षति था खेला जाएज ना तब शर्त आम फुटबल ये शारिक उपकार आंतुता शर्त आमज नष्ट ना जान लेबास हाँटुर ओपरे ना थे इत्यादि इत्यादि हमें जुब समस्या समाधा जुवको खिलाधूला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 थ्री जीरो नम्बर ইসলাম যে করে অধিকারের রক্ষা সততার সমর্থন বিরূপের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 প্রতি মঙ্গলবার সন্ধ্যার পাঁচটায় আন সম্প্রচার রাত টাইব বাংলাদেশে বিশ টিভি বাংলায়